افانين بما يروي فؤادا قد ظمى ذوا روما متحوكون الى رضا رب السما افانين بما অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজ আমরা ইসলামি আদব ও থেকে অনেক দূরে সরে পড়েছি ফলে আমাদের পারিবারিক সামাজিক জীবনে নানান যন্ত্রণা অশান্তি ছড়িয়ে পড়ছে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা যদি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদব ও শিষ্টাচারগুলি অনুসরণ করতাম আমাদের জীবন অনেক সুন্দর পরিচ্ছন্ন ও শান্তিময় হয়ে উঠত যেসব ব্যাপারে আমরা ইসলামের আদবের কথা একেবারেই ভুলে বসেছি তার মধ্যে অন্যতম হলো অন্যের গৃহে প্রবেশের আদব আজ বিষয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশা আল্লাহ অন্যের গৃহে প্রবেশের প্রথম আদব হলো। সালাম করে অনুমতি চাওয়া ইসলামী সেরিয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা বলেন তোমরা নিজেদের গৃহব্যতীত অন্য কোনো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না কেবল অন্যের ঘর নয় অন্যের রুমে প্রবেশ করতে হলেও সালাম দিয়ে অনুমতি নিতে হবে ছেলেমেয়েরা বালেগ হলে তাদেরকেও বড়দের মতো সালাম দিয়ে অনুমতি নিয়ে কারো ঘরে বা রুমে প্রবেশ করতে হবে আল্লাহ আল্লাহালা বলেন আর তোমাদের সন্তান সন্ততি বালেক হয়ে গেলে তারাও যেন অনুমতি চায় যেভাবে অনুমতি চায় তাদের বড়রা ইসলাম মানুষের প্রাইভেসি ও সম্মান রক্ষার প্রতি খুবই গুরুত্ব আরোপ করে আমরা যদি অন্য কারো ঘরে বা রুমে অনুমতি ছাড়াই প্রবেশ করি তবে ঘরের মালিক কিংবা রুমবাসীর প্রাইভেসি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে তাই ইসলাম অনুমতি নেওয়ার প্রতি এতটা গুরুত্ব আরোপ করেছে ঘরে প্রবেশের দ্বিতীয় আদব হল প্রবেশের অনুমতি নেয়ার সময় ঠিক দরজার সোজা দাঁড়ানো যাবে না একটু ডানে বা বামে দাঁড়াতে হবে রাসুলসাল্লাহ আলী সাল্লাম এভাবে অনুমতি নিতেন এবং বোহারি রহমুল্লাহ সংকলিত আল আদাবুল মুফরাদে একটি সাইিয়াদিস এসেছে আবদুল্লা বিন বুসরাদি আল্লাহ তাল্হ বলেন বা ডান দিকে দাঁড়াতেন সাহি বহারিত এসেছে রাসুসাল আলী অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে দৃষ্টির হেফাজতের জন্য যাতে দরজা খুললেই ঘর বা রুমের ভেতরে দৃষ্টি না পড়ে কারণ এতে অনুমতি নেওয়ার উদ্দেশ্য ব্যাহত হয় ঘরে প্রবেশ করার তৃতীয় আদব হল আসল নাম বা ডাক নাম যে নামে মানুষ তাকে বেশি চেনে সেই নামই বলবে যখন জিজ্ঞেস করা হবে আপনি কে তখন আমি বা এই ধরনের অস্পষ্ট শব্দ বলবে না জনই সাহাবি আমি বলে পরিচয় দিলে রাসুলসাল আলিমাসাল্লাম খুবই নাখশ এবং পরিচিত নাম বলে পরিচয় দেওয়ার নির্দেশ দেন সাহিব হারিতে এসেছে জাবের রাদি আল্লাহ বলেন একবার আমি আমার পিতার কিছু ঋণের ব্যাপারে রাসুলসাল্লাহ আলী আসসালামের সঙ্গে দেখা করতে আসি তার দরজায় টোকা দিলে তিনি বলেন আপনি কে আমি উত্তর দেই আমি তিনি বলেন আমিও তো আমি যেন তিনি আমার এই উত্তর অপছন্দ করলেন এই হাদিসের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ সুন্না শিখতে পারলাম ঘরে প্রবেশের অনুমতি গ্রহণের সময় আমাদেরকে পূর্ণ নাম উচ্চারণ করতে হবে যাতে ঘরের মালিক সহজেই অনুমতি প্রার্থীকে চিনতে পারে সাহবির এই সুন্না গুরুত্বের সঙ্গে পালন করতেন সাহি বোখারিতে এসেছে আবুজার রেদিল্লাহ বলেন এক রাতে আমি ঘর থেকে বের হলাম হঠাৎ দেখি রাসুসাল আলী সাল্লাম একাকে হাঁটছেন তার সঙ্গে কেউ নেই ভাবলাম তার সঙ্গে কেউ চলুক তা হয়তো তিনি পছন্দ করবেন না তাই আমি চাঁদের আলোয় হাঁটতে থাকলাম তিনি পেছনে ফিরে আমাকে দেখে ফেললেন জানতে চাইলেন কে তুমি আমি বললাম আমি আবুজার ঘরে প্রবেশ করার চতুর্থ আদব হলো যদি ফিরে যেতে বলা হয় তবে নিঃসংকোচে ফিরে যেতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র কলেমা Majid ارشاد করেন ওয়া ইন ক্বীলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া ازকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম যদি তোমাদের ফিরে যেতে বলা হয় তবে ফিরে যাও এটাই তোমাদের জন্য উত্তম আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ তাআলা সব বিষয়ে অবহিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন সহি মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ইসতিযানু সালাতুন ফা ইন উযিনা লাক ওয়া तीन बार पर्त अनुमति चाहबे तीन बारे अनुमति पेले प्रवेश ना पेले फिर जा प्रिय भाई बने आज हमें अन् घरे प्रवेश चार गुरुत्वपूर्ण आदब जानल चलू नाचे हमें अन् घरे रूमे प्रवेश करार समय ये आदबगुलू पालन करी आल्ला सबाई के अमल कर तौफिक दिन